আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরাক আলহামদুলিল্লাহ রবিলমিন ও সালাম আশরফিল্বিয়াই ওলমুর সলীন নবীনা মুহাম্মদ ওয়ালাহি ওয়াসবিহিহমাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পিস বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের সাথে আছেন শুরুতেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনের আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে কী কাজের মাধ্যমে আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টি অর্জন করবে এবং কী বর্জনের মাধ্যমে আল্লাহরবুল আলমীর বিধানকে সে পরিপালন করতে পারবে এই দিকগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তালা সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আদর্শ মুসলিম ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহ রব্বুল আলমের কাছে প্রত্যাবর্তন করবে ফিরে আসবে এই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এই পয়েন্টেও আমরা কয়েকটি কথা আপনাদের ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছি সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি অন্তর্কে কোন অবস্থায় আল্লাহ ব্যতীত অন্য কিছুর সাথে সম্পৃক্ত করবে না আল্লাহ রাবুল আলমের সাথে নিজের অন্তর্কে সম্পৃক্ত রাখবে আল্লাহ রাবুল আলম ভিন্ন অন্য কোন কিছুর সাথে নিজের অন্তর্কে সম্পৃক্ত করবে না এরপরে একটি পয়েন্ট আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমের কাছে ক্ষমা প্রার্থনা তওবা এবং প্রত্যাবর্তনের ক্ষেত্রে দ্রুত অগ্রসর হবে এগিয়ে যাবে ডিলে করবে না দেরি করবে না অপেক্ষা করবে না আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে কীভাবে প্রত্যাবর্তন করবে অন্যায় যখন হয়ে যাবে অন্যায় হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করে নেবে এবং এই ভালো কাজ করে নেয়াটাই হচ্ছে মূলত আউয়াব এর প্রকৃত লক্ষণ আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারীর প্রকৃত লক্ষণ আউয়াব এবং তা হচ্ছে ওই ব্যক্তি যে একটি অন্যায় হয়ে গেল একটি খারাপ কাজ হয়ে গেল আল্লাহ গুলামিন অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল সাথে সাথে একটি ভালো কাজ করে নেবে এটি ভালো কাজই নিজেকে লিপ্ত করে নেবে ডিলে করবে না বরং অন্যায়ের এগেনিস্ট অন্যায়ের বিপরীতে কাফারা হিসেবে আরেকটি ভালো কাজ করে নেবে এটা হচ্ছে মূলত আল্লাহ হাবুল আলমের কাছে প্রত্যাবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটি একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে ফলো করতে হবে আমরা অনেকে মনে করি যে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করলাম ফিরে আসলাম মুখে বললাম যে আল্লাহ আমি ফিরে আসলাম কোনো সন্দেহ নেই আপনার এই মুখের বক্তব্য যার মাধ্যমে আপনি প্রকাশ করেছেন যে আমি আল্লাহর কাছে ফিরে আসছি এটি একটি ভালো কাজ কোনো সুন্দর এবং সত্যিকারভাবে যদি আপনি অন্তরের প্রত্যয়ের মাধ্যমে দৃঢ় বিশ্বাসের মাধ্যমে যদি আপনি এই কাজটুকু করেন এই ঘোষণাটুকু দেন সেটি আল্লাহ আবুল্লা আলমের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে এবং আপনি ফিরে আসতে পারবেন আল্লাহ তারা কাছে সেটাও পছন্দনীয় সেটাও ভালোবাসার কাজ ভালো কাজ কোনো সুন্দর নেই কিন্তু রসল সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছে। যে ফিরে আসার পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হচ্ছে এই যিনি আউয়াব হবেন আল্লাহ আব্বুল আলমের কাছে প্রত্যাবর্তনকারী হবেন তিনি তার একটা লক্ষণ হবে কোন কারণে যদি কোন খারাপ কাজ হয়ে যায় কোন অন্যায় কাজ হয়ে যায় কোন গর্হিত কাজ হয়ে যায় সাথে সাথে একটি ভালো কাজ করে নেবে ওই ভালো কাজের মাধ্যমে ওই খারাপ কাজের জন্য কাফারা করে নেবে আসুন রাসুল উল্লা সাম এই হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করি এটি আবুজ থেকে বর্ণিত একটি হাদিস হাকিম তার মোস্তাদ মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে চারশো ছাপ্পান্ন হাদিসটিকে হাফেজ মঞ্জুরি রহমতুল্লাহ সনদকে সহি বলেছেন এই মর্মে মূলত সুই বুখারির মধ্যেই হাদিস হয়েছে তাই শুধু আমরা সই বুখারি লভসটি উল্লেখ করিনি আমরা যে লাভটি বা যে শব্দটি উল্লেখ করেছি সেই ট্যাক্সটি মূলত হাকিম তার মোস্তাদ মধ্যে উল্লেখ করেছেন নসরুল্লাহ সাল্লা সাল্লাম আবুজার লক্ষ্য করে বলেন ইদা আমিল যখন তুমি কোনো খারাপ কাজ করে ফেলবে এই যে আমিল তাসাইন যখন কোন একটা খারাপ কাজ তুমি করে ফেলবে ওই খারাপ কাজের সাথে সাথে আরেকটি একটি ভালো কাজ করে নাও হা তাহলে ওই ভালো কাজটি তোমার ওই খারাপ কাজকে মিটিয়ে দেবে মুছে দেবে একেবারেই বিলীন করে দেবে মাহন হচ্ছে একেবারেই নিশ্চিন্ন করে দেওয়া মুছে দেয়া মিটিয়ে দেয়া বলছেন যে যদি কোনো তাহলে তোমার করণীয় পদ্ধতি কি হবে কিভাবে যাতে করে তোমার ওই খারাপ কাজটা মিটিয়ে যায় মুছে যায় আমি জিজ্ঞেস করলাম ভালো কাজগুলির মধ্যে কি লাহ একটি কথাটি বলা সত্যিকার সাথে ঘোষণা দেয়া এই কাজটি কি ভালো কাজের অন্তর্ভুক্ত বলেন শুধু ভালো কাজের মধ্যে অন্তর্ভুক্ত তা নয় বরং লাই রাহিদাল্লাহ হচ্ছে আফদারুল হাসানাত সবচেয়ে উত্তম কাজগুলোর শ্রেষ্ঠ লাই রাহিদ বলা থেকে আমরা অনেকগুলো জিনিসই বুঝতে পেরেছি তবে মূল কথা যেটি সেটি হলো এই যে কিভাবে আমরা আল্লাহ কাছে প্রত্যাবতন করব। একটি ধরন একে হাদিসের মধ্যে আমাদের কাছে ফুটে উঠেছে সুপে দর্শক বায়ুবনেরা ভালো করে উপলব্ধি করুন আমাদের কোন অন্যায় হয়ে যেতে পারে কোন খারাপ কাজ হয়ে যেতে পারে আল্লাহর বিধানের লঙ্ঘন হয়ে যেতে পারে বান্দা হিসেবে আমরা দুর্বল হওয়ার কারণে এই ধরনের কাজে লিপ্ত হওয়া আমাদের জন্য কঠিন নয় আমাদের জন্য এটি বড় ধরনের বিষয় নয় কিন্তু যখনই কোনো খারাপ কাজ হয়ে যাবে তখন প্রত্যাবর্তন করব আমি কিভাবে এর জন্য একটি ভালো কাজের কাফারা দিয়ে দেবো একটি ভালো কাজ করে দেব যে ভালো কাজটুকু ওই খারাপ কাজের জন্য কাফারা হয়ে যাবে সেটি করার জন্য আমরা চেষ্টা করবো এটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে আমাদের দেশটি আকর্ষণ করেছে সুপ্রিয় দর্শক ভাইবোনেরা পাঁচ নম্বর যে কাজটি করতে হবে সেটি হল অপরাধ অনুভূতি জাগ্রত হয়ে নিজের অপরাধের উপর অনুতপ্ত অনুশোচনা করা অপরাধ বোধ একজন আদর্শ মুসলিমের জন্য অপরিহার্য একটি বিষয় অপরাধের অনুভূতি নেই এমন ব্যক্তি নির্দ্বিধায় অপরাধ করে যান অপরাধ করে যাচ্ছেন কোনো বিবেচনা নাই কোনো চিন্তা নেই যেহেতু অপরাধ অনুভূতি তার অন্তর মধ্যে নেই অপরাধের অনুভূতি আদর্শ মুসলিম ব্যক্তির অন্তর মধ্যে জাগ্রত হবে আর যখনই অপরাধের অনুভূতি জাগ্রত হবে তখনই ওই আদর্শ মুসলিম ব্যক্তি তার এই অপরাধের অনুভূতির কারণে ওই অপরাধের উপর সে অনুতপ্ত এবং অনুশোচনা করতে পারবে এবং অনুশোচনা করবে অপরাধের অনুভূতি যদি না থাকে কখনো সে অনুতপ্ত হতে পারে না অনুশোচনা আসবে না কারণ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে তাকে ধাক্কা দেয় ঠেলে দেয় যে তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হও আল্লাহর দিকে ফিরে আস তাই এই কারণে রসুল সাল্লা সাল্লাম মুস্তাদা আহমদ একটি হাদিসের মধ্যে বলেছেন আত্ম যে ফিরে আসার অর্থ কী তব অর্থ কী যে বান্দা আল্লাহ রাবুল আলমের কাছে ফিরে আসবে এই ফিরে আসার অর্থ কী আত্মগত হুয়ে নদ সেটি হচ্ছে বান্দা সত্যিকারভাবে অনুতপ্ত হবে অনুশোচনা করবে যখন বান্দা অনুতপ্ত হয় অনুসূচনা করে তখনই মূলত বান্দা আল্লাহ রাবুল আলমের কাছে প্রত্যাবর্তিত হতে পারে ফিরে আসতে পারে আর এই অনুতপ্তা এবং অনুশোচনা কোনো অবস্থাতেই কোনো বান্দার ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার কাছে সেটি আসবে না যতক্ষণ পর্যন্ত সে অপরাধ ভোট তার মধ্যে জাগ্রত না হবে এই কাজটি আমার জন্য অপরাধ হয়েছে কাজটি আমার জন্য অন্যায় হয়েছে আল্লাহর আলমিনের কাছে অনুতপ্ত হতে পারে এবং অনুসূচনা করতে পারে এই জিনিসটি আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের প্রত্যাবর্তনের ক্ষেত্রে একজন আদর্শ মুসলিমকে উপলব্ধি করতে হবে এবং এটি তার মধ্যে থাকতে হবে আদর্শ মুসলিম ব্যক্তি তার অন্তর মধ্যে সেটাকে জাগ্রত রাখতে হবে সার্বক্ষণিকভাবে মূলত এই অপরাধ বোধটাই হচ্ছে যেটাকে ইসলামের বিভিন্ন পরিভাষায় বলা হয়েছে আল ওয়াজেউদ্দিনী তার জন্য ধর্মীয় একটি চাপ ধর্মের পক্ষ থেকে তাকে যে জিনিসটি তাকে উদ্ভুদ্ধ করছে তাকে এই দিকে অনুপ্রাণিত করছে যে তুমি এই গণ্ডের বাইরে যাওয়ার তোমার সুযোগ নেই এই দৃষ্টিভঙ্গির বাইরে যাওয়া তোমার সুযোগ নেই যদি প্রতিবন্ধক ধর্মের পক্ষ থেকে একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে তার ধর্মীয় বন্ধন বা ধর্মের পক্ষ থেকে যেই মানে তাকে যে প্রতিবন্ধকতা তৈরি করবে বাধা দেবে সেই বাধাটুকু হচ্ছে এই তার অন্তরের মধ্যে অপরাধবোধকে জাগ্রত রাখবে আজকের আমরা যদি দেখি পৃথিবীর মধ্যে উন্নত পৃথিবীকে দেখি তথাকথিত প্রগতিশীল পৃথিবীকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তিব্বি অপরাধ করে যাচ্ছে হত্যার পর হত্যা করে যাচ্ছে অন্যায় বিবেচার ইত্যাদি নির্বিধায় করে যাচ্ছে তাদের মধ্যে সামান্যতম অপরাধবোধ জাগ্রত হচ্ছে না কেন এই জন্য তাদের মধ্যে অপরাধবোধ জাগ্রত হচ্ছে না যেহেতু তারা অপরাধবোধকেই নিজেদের অন্তর থেকে একেবারেই মুছে দিয়েছে এর থেকে তারা অনেক দূরে সরে গেছে। এই কাজগুলোকে তারা মনে করেছে এগুলো আমাদের জন্য করার বিষয়টি অপরাধ নয় অন্যায় নয় এগুলোকে তারা কেউ কেউ হালাল বৈধ করে নিয়েছে নিজেদের জন্য বৈধ করে নিয়েছে আর কেউ কেউ সেটাকে বৈধ না করেই মনে করছে যে এগুলো করলে আমাদের জন্য কোনো অসুবিধা নেই এগুলো হয়তো কিছু সামাজিক প্রতিবন্ধকতার কারণে অথবা কিছু নৈতিক প্রতিবন্ধকতার কারণে আমাদেরকে নিষেধ করা হয়েছে বাট এগুলো করলে আমাদের জন্য কোনো অসুবিধা নেই তাই তাদের অন্তর মধ্যে অপরাধবোধ দিন পর্যন্ত জাগ্রত না হবে দিন পর্যন্ত আল্লাহ রাবুল আলমিনের কাছে তারা প্রত্যাবর্তিত হতে পারবে না সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হলো বিরতির একটু বিরতিতে যাচ্ছি আমাদের করছি শেখ চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ডে সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র ইস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হল তহিদের প্রচার কালিমা আবেদন কাল রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মুহাম্মদ সাল্লাহ আলহামের সাল্লামের মুক্তা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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উত্তা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় रंग सुप्रिय दर्शक फिर इलामी आलोचना करते पॉइंट गुरुपूर्ण সেটি হচ্ছে অপরাধ ভূতকে মানুষের অন্তর থেকে সম্পূর্ণরূপে বিলী নিশ্চিন্ন করে দেয় যে কাজটি সেটি হচ্ছে আল্লাহ সেটি হচ্ছে অমনোযোগিতা সত্যিকার কোন ব্যক্তি যখন আল্লাহর বিধানের ব্যাপারে গাফিল হয় অমনোযোগী হয় অসচেতন হয় আল্লাহ আল্লাহর নির্দেশ সম্পর্কে আল্লাহ রাব্বুলামিন সম্পর্কে যখন অমনোযোগী হয় তার মনোযোগ এর প্রতি যদি না থাকে তাহলে ওই গাফলা তাদের অন্তরের মধ্যে এমনভাবে অন্তরকে এমনভাবে আচ্ছন্ন করে দেয় এমনভাবে অন্তরের মধ্যে জং ফেলে দেয় যে জং পরে যাওয়ার পর অন্তর শেষ পর্যন্ত আর অপরাধবোধ অন্তরের মধ্যে কাজ করে না এই অপরাধবোধটুকু যেটাকে আলোয়া জুল আখলা কি বলা হয়ে থাকে নৈতিক প্রতিবন্ধকতা নৈতিকভাবে যে মানুষদেরকে উপদেশ দে এই ওয়াজিয়াটুকু তার অন্তর থেকে এমনভাবে বিলীন নিশ্চিন্ন হয়ে যায় হারিয়ে যায় যে কোন অবস্থাতেই তার অন্তর আর অপরাধ বোধ কখনো অন্তরের মধ্যে আসে না। কাল্লা আলা নাহীন আল্লাহ রবুল আলমিন বলছেন কোরআনে করিমের মধ্যে এটি এই জন্য যে বালরান আলাকুল বিহীম যে অপরাধ অন্যায় তারা যে সমস্ত কাজ করেছে তাদের উপার্জনের কারণে তাদের অর্জনের কারণে তাদের হাতের কামাইয়ের কারণে তাদের প্রচেষ্টার কারণে তাদের অন্তরের উপর এমন ভাবে জং পড়ে গিয়েছে যে বাল র্যানা কোনো বিহীন তাদের অন্তর গুলো একেবারেই অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে আচ্ছন্ন হয়ে আছে এগুলোতে আর অপরাধবোধ জাগ্রত হবে না তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি ছয় নম্বর যে পয়েন্ট সেটি হলো এই সর্বাবস্থায় আল্লাহ অমনোযোগিতা থেকে সর্বাবস্থায় নিজেকে দূরে রাখার জন্য চেষ্টা করবে কোনো অবস্থাতেই একজন আদর্শ মুসলিম ব্যক্তি অমনোযোগিতার সাথে সম্পৃক্ত হবে না যদি সম্পৃক্ত হয় তাহলে সে ব্যক্তি আস্তে আস্তে তার অন্তরের মধ্যে অন্ধকার এসে যাবে তার অন্তরের মধ্যে কারো দাগ পড়ে যাবে এবং অন্তর আচ্ছন্ন হয়ে যাবে অপরাধ বোধ তার অন্তরের মধ্যে আর জাগ্রত হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে সত্যিকার ভাবে করতে পারবে না সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আমরা যে পয়েন্টটি নিয়ে আপনাদের সামনে তখন পর্যন্ত শেয়ার করলাম খুব সংক্ষেপে এক কথায় আমরা বলে দিই সেই পয়েন্টটি হচ্ছে এই যে আমরা একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রত্যাবর্তনকারী হবে আল্লাহ রব্বুল আলমীর কাছে ফিরে আসবে আউয়াব তা হবে আউয়াব এবং তাউব হবে আল্লাহর কাছে যে ফিরে আসবে এবং আউয়াব এবং তা হবার জন্য আল্লাহরাবুল আলমের কাছে ফিরে আসার জন্য আমরা এখানে ছয়টি বিষয় উল্লেখ করেছি যে ছয়টি বিষয়ে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার চোখের সামনে রাখবে তাহলে সে ব্যক্তি সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলমীর কাছে ফিরে আসতে পারবে এরপরে আদর্শ মুসলিম ব্যক্তির তার রব মহিয়ান আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য তার সকল প্রচেষ্টা করবে একজন আদর্শ মুসলিমের প্রচেষ্টা হবে তার তৎপরতা হবে তার কাজ হবে তার রব মহান আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য যেই কাজই করুক না কেন যতই ক্ষুদ্র কাজ করুক না কেন প্রত্যেকটি কাজ সে একটি টার্গেটের দিকে নিয়ে যাবে একটি গন্তব্যের দিকে নিয়ে যাবে সে গন্তব্যটুকু হচ্ছে মারদাত রব্য তার রব আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টির দিকে সে এই কাজকে ধাবিত করবে আল্লাহ সন্তুষ্টির বাইরে তার কোন কাজ যাবে না এমন কোনো কাজ করবে না যে কাজের কোনো লক্ষ্য নেই যে কাজের কোনো গন্তব্য নেই বা রেজাল্ট নেই এমন কোনো কাজ আদর্শ মুসলিম ব্যক্তি করবে না এই জন্য রসুল মুসলমানদেরকে বলেছেন অত্যন্ত সুন্দরভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম এই সুনান্তির মিসির মধ্যে বলেছেন মিনহ ইসলাম যে একজন মুসলমানের একজন সত্যিকার মুসলিমের ইসলামের সৌন্দর্যের পরিচয় হচ্ছে এই যে অনর্থক কাজকে সে পরিহার করবে বর্জন করবে বেহুদা অপ্রয়োজনীয় যে কাজের মধ্যে তার জন্য কোনো কল্যাণ নেই যে কাজের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই এমন কোন কাজে নিজেকে ব্যস্ত করবে না এমন কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করবে না এটি হচ্ছে প্রকৃত একজন মুসলমানের সুন্দর ইসলামের পরিচয় রসুল সাল ইসলাম যেভাবে বলেছেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই এটি আমরা লক্ষ্য করে আসছি আমরা দেখি যে মুসলিম ব্যক্তি বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় কাজে নিজেকে লিপ্ত করে রেখেছেন শুধু তাই নয় বরং বিহুদের কাজেই নিজেকে লিপ্ত করেছেন আল্লাহ সুবাহ সুর আলির মধ্যে ইমানদার ব্যক্তিদের যে পরিচয় তুলে ধরেছেন ইমানদার ব্যক্তিদের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহবুল আলমিন আমাদের সামনে জানিয়েছেন সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যেও তো আল্লাহ সুবাহানুতাল এই বিষয়টি স্পষ্ট করেছেন আল্লাহর আবুল আলম বলেছেন বৈশিষ্ট্যের মধ্যে এনেছি আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টির বাইরে তার কোন কাজ যাবে না বেহুদা কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করবে না আল্লাহ সন্তুষ্টি নেই এমন কোন কাজ তো করবেই না বরং একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোনো বেহুদা কাজের মধ্যেও নিজেকে লিপ্ত করবে না কারণ এটা তার আদর্শের পরিপন্থী কারণ একজন মুসলিম ব্যক্তি তার কাজের মাধ্যমে তার কথার মাধ্যমে তার বিশ্বাসের মাধ্যমে তার নৈতিকতার মাধ্যমে তার যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধের মাধ্যমে সে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করছে ইসলামের একজন দাড়ি ইসলামের দিকে সে মানুষদেরকে আহ্বান করছে আর ইসলামের দিকে যদি সে সত্যিকার অর্থে মানুষদেরকে আহ্বান করে থাকে তাহলে সে ব্যক্তি কোনো অবস্থায় এমন কোন কাজে লিপ্ত হতে পারে না যে কাজটুকুর মধ্যে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি নেই অথবা যে কাজটি বেহুদা অনর্থক প্রয়োজনীয় যেটি তার জন্য সমুচ্ছিন হয় না উচিত হয় না এমন কাজে সে নিজেকে লিপ্ত করবে না এটাই মূলত আমরা এখানে লক্ষ্য করেছি তাই আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টি টার্গেটে নিজের কাজকে পরিচালনা করবে এই পরিচালনা যখন করবে তাকে নিম্নের যে কাজগুলো আছে সেই কাজগুলো একটু গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে হবে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে নিজের কাজকে পরিচালনা করতে হলে যেই কাজগুলো তাকে এর জন্য আঞ্জাম দিতে হবে এই কাজের জন্য তাকে যে কাজগুলো আঞ্জাম দিতে হবে সেগুলো হচ্ছে এক তার আকিদা বিশ্বাসের আল্লাহর সন্তুষ্টি টার্গেট করবে আকিদা বিশ্বাস মধ্যে আল্লাহ রাব্দুল্লামের সন্তুষ্টিকে টার্গেট দিয়ে আসবে কাজের টার্গেট থাকবে আমরা দুনিয়ার কাজ যখন করি পার্থিব জীবনের যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোর মধ্যেও আমাদের টার্গেট থেকে যায় আমরা বাজার করি আমরা লেনদেন করি ইত্যাদি প্রত্যেকটি কাজেই আমাদের দুনিয়ার টার্গেট থাকে টার্গেটকে সামনে রেখে আমরা অগ্রসর হই একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি তার আকিতা এবং বিশ্বাসের মধ্যে আল্লাহর সন্তুষ্টিকে নিয়ে আসবে কারণ সে জানে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির বাইরে কোনো কাজ করা তার জন্য প্রয়োজন নেই আল্লাহর সন্তুষ্টির বাইরে কোন কাজের মধ্যে তার জন্য কল্যাণই নেই তাকে তো সেই কাজই করতে হবে যে কাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি আছে তাই সে তার আকিদা বিশ্বাসের মধ্যে এই টার্গেট নিয়ে আসবে আদর্শ মুসলিম ব্যক্তি যদি তার আকিদা এবং বিশ্বাসের মধ্যে এমন চিন্তাধারা নিয়ে আসে যে মানুষের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টিকে উপেক্ষা করে মানুষের সন্তুষ্টি নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টিকে উপেক্ষা করে ব্যক্তি সন্তুষ্টি নিয়ে আসে আল্লাহ সন্তুষ্টিকে উপেক্ষা করে তুচ্ছ কোনো বিষয় নিয়ে আসে যেগুলো আল্লাহ সন্তুষ্টির সাথে সাংঘর্ষিক কন্ট্রাডিকি আল্লাহ সন্তুষ্টির সাথে যেগুলো মিলে না এমন বিষয় যদি নিয়ে আসে তাহলে সে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লক্ষ্যে তার কাজকে পরিচালিত করতে পারবে না আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টি লক্ষ্যে তার কাজকে পরিচালিত করতে পারবে না এই জন্য প্রথমেই তাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে যদি আমি আমার কাজকে আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টির লক্ষ্যে পরিচালিত করতে চাই তাহলে অবশ্যই আমাকে আমার আকিদা বিশ্বাসের মধ্যে আল্লাহর গুলামের সন্তুষ্টিকে টার্গেট করতে হবে এখানেই বড় ধরনের মিসিং হয়ে যায় ভুল হয়ে যায় বিচ্ছুতি হয়ে যায় সেই বিচ্ছুতি এভাবে হয় টার্গেট যদি ঠিক না থাকে তখন বান্দা যখন কাজ করে কাজের মধ্যে তার আর আল্লাহর গুলামের সন্তুষ্টি ফিরে আসে না তখন অন্য জিনিস সেখানে চলে আসে এগুলো টার্গেট পরে আগে কাজ করে নি যদি এমনটি হয় তাহলে সে কাজের মধ্যে ভুল হবে এবং সেটি মূল গন্তব্যে পৌঁছতে পারবে না যেমন আপনি রাস্তায় বেরিয়ে গিয়ে টার্গেট ছাড়াই আপনি রাস্তায় চলা শুরু করলেন কোনো গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন না যেহেতু আপনি কোনো গন্তব্য নির্ধারণ করেননি এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জন্য আগেই তারা কি বিশ্বাসের মধ্যেই তিনি তার গন্তব্যকে নির্দিষ্ট করে নেবেন যে আমার গন্তব্য হবে আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টি ছাড়া আর কিছুই নয় এটি প্রথম দ্বিতীয় হচ্ছে তার প্রত্যেকটি কথা ও কাজে আল্লাহর সন্তুষ্টির চেষ্টা চালাবে আল্লাহ রাবুলামের সন্তুষ্টি সহজ বিষয় নয় আল্লাহ আল্লাহরাবুলামের সন্তুষ্টির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তাই যখন তিনি টার্গেট করবেন তখন এর জন্য চেষ্টাও চালাবেন আল্লাহরাবুলামের সন্তুষ্টি লাভ করার জন্য তিনি চেষ্টা চালাবেন অব্যাহত চেষ্টা তা থাকতে হবে আল্লাহ রাবুলামের সন্তুষ্টির জন্য যদি সেই চেষ্টা তিনি না চালান তাহলে কিন্তু তিনি আল্লাহ রাবুলামের সন্তুষ্টির জন্য কাজ করতে পারবেন না বা সন্তুষ্টির টার্গেটে পৌঁছতে পারবেন না মানুষের সন্তুষ্টিকে লক্ষ্য করে আল্লাহর সন্তুষ্টির মোকাবেলায় তার কোনো কাজ বা কথা পরিচালিত হবে না মানুষের সন্তুষ্টিকে লক্ষ্য করে আল্লাহর সন্তুষ্টির মোকাবেলায় নিজের কোনো কাজ এবং কথাকে পরিচালনা করবে না যে না সন্তুষ্টির লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টির বাদ দিয়ে মানুষের সন্তুষ্টি কেন কারণ হলো যেখানে মানুষের সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয় তাকে সেই কাজটুকুর মাধ্যমে আল্লাহর আব্দুল্লামের সন্তুষ্টি অর্জন করা যায় না সেখানে হয়তো রিয়া থেকে যায় প্রদর্শন ইচ্ছা থেকে যায় অথবা ওই কাজের মধ্যে কোনো ধরনের খ্লাস থাকে না ওই কাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের যে একনিষ্ঠতা থাকার কথা ছিল ওই কাজের মধ্যে যে থাকার কথা ছিল আল্লাহর উদ্দেশ্যে হওয়ার কথা ছিল সেই উদ্দেশ্যে সেখানে আর থাকে না সুপ্রিয় দর্শক আজকে তো আর সময় নেই আসুন আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে এই বিষয়টি নিয়ে আরও আলোচনা করবো আমাদের সাথে শেয়ার করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সসালামুক বরহমতুল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আমি মোহাম্মদ বদরুদ্ আপনারা দেখছেন বাংলা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 ডাইল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায়